من القرار هجر الديار دوما نحن فرسان النهار انجدك السيف اشربي كل كاسا وخذي كل صاغوا نور الهديه الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد আত্মরক্ষামূলক দিহাদের জন্য শাসক শর্ত করতে গিয়ে অনেকে জিহাদ কে বাতিল সাব্যস্ত করেছেন যেহেতু আবু রাজি আল্লাহ আনহুর এই জিহাদ ছিল শাসক ব্যতীত জিহাদ ইনশাল আমরা বিষয়টি পর্যালোচনা করব উন্নত ইমামদের বক্তব্যের আলোকে जिहा डाकेंस रही प्रश्न जब सैफुल्लाम आदानी शासक छात्र जीह डापारे क्लियर का एकमत हो আবু বসির এই ঘটনাটি সম্পূর্ণ গ্রহণ করেননি যারা এই ধারণা করেছেন দুইবার তাকে ফেরত রাসুল উল্লাহম ফেরত দিয়েছেন রাসুল্লাহম তার কথা গ্রহণ করেননি আশ্চর্যকর সংক্রান্ত রায়তগুলোতে এমন কোন হাদিস পাওয়া যায়নি عندما كان رسول صلى الله عليه وسلم قد او بصير رضي الله عنه جهد قرار عنمتي قد تهن الرسول صلى الله عليه وسلم تاك جهدير عنمتي ناديه في رد ديهن مسند دي أحمد ابن باربستاري تشد تهن وي حديثير الليك جگو انشغلوه تهن وي حديثير ابرد پورت ياملا فجاءه ابو بصير رجل من قريش وهو مسلم وقال يحيى عن ابن المبارك فقدم عليه ابو بصير ابن اسيد السقفی مسلمان مهاجراً فاستأجر الاخنس ابن شريق رجلا كافرا من بني عامر ابن لؤي وماولى معه وكتب معهما الى رسول الله صلى الله عليه وسلم يساله الوفاء فارسلوا في طلبه رجلين فقالوا العهد الذي جعلت لنا فيه अर्थात اطلبوا قريش الجنيكو ব্যক্তি ابو الله عليه والسلامের কাছে ইবনুল মুবারক থেকে এভাবে বর্ণনা করেন অতপর আবু বাসির ইবন উসাইদ আকাফি মুসলমান হয়ে হিজরত করে তার নিকট আসেন তখন কুরাইশরা বনী আমের ইবনুল জনৈক কাফে ব্যক্তি আহনাসমনে শারিক ও তার সাথে একজন গোলাম ভাড়া করে তাদের কাছে রাসুল সাল্লা আলী ওসালামের প্রতি চুক্তি পূরণের আবেদন জানিয়ে লিখিত একটি পত্র হস্তান্তর করে অতঃর তারা দুই ব্যক্তিকে তার সন্ধানে প্রেরণ করে তারা বলল আমাদের কৃতচুক্তি পূরণ করুন এটা পরিষ্কার যে রাসুল ফিরিয়ে আলী সময় করেননি। বরং প্রথমবার ফিরিয়ে দেওয়ার কারণ ছিল হুদায় বিহার সন্ধি যে কারণে অন্য অনেককে ফেরত দেওয়া হয়েছিল হাদিসের পরবর্তী অংশে বারত হচ্ছে জর রু ফর আরি আঙ্গ কনহু মিনহু ফার ফর উখরু অর্থাৎ তাই তিনি উক্ত দুই ব্যক্তির নিকট তাকে সমর্পণ করেন তারা তাকে নিয়ে রা দেয় তারা পৌঁছে খেজুর খাওয়ার জন্য থামে তখন আবুবাসী আল্লাহ আনহু দুই ব্যক্তির এক ব্যক্তিকে বললেন হে অমুক আল্লাহর শপথ তোমার তরবারিটি উন্নতমানের মনে হচ্ছে তখন অপরজন তা করে বলল হ্যাঁ আল্লাহর শপথ এটা খুব ভালো আমি এটার ব্যাপারে বহু অভিজ্ঞতা অর্জন করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন আমাকে একটু এটা দেখতে দাও সে তাকে এর সুযোগ দিল ফলে তিনি তাকে আঘাত করে হত্যা করলেন আর পরজন গেল হাদিসের পরবর্তী এবাবত হচ্ছে hatta atal madinata fada khal al masjid ya'du faqala rasulullah sallallahu alaihi wasallam laqad ra'a hadha zu'ran fa namman taha ila এসে পৌঁছলো নবীতে প্রবেশ করলো তাকে দেখে রাসুলস আলী বললেন সে তো ভয়ার্স অতবরাস আলী ওসাল্লামের নিকট পৌঁছে সে আল্লাহর শপথ আমার সাথী হত্যা করা হয়েছে আমাকেও হত্যা করা হবে এরপর আউ বাসির রদি এসে পৌঁছেন ওই সময় আউ বাসির রিয়ালহ রাসুলসাল আলি সাল্লামকে কি বলেছেন আর রাসুল সাল আলী আসাল্লামের উত্তর কি ছিল সেটা আমাদের এই আলোচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর এসে বললেন হে আল্লাহনী সাল আলহ্লাম আল্লাহ আপনার চুক্তিকে রক্ষা করেছেন আপনি আমাকে তাদের কাছে ফিরিয়ে দিয়েছিলেন অতপর আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এখানে মনে রাখা দরকার সহি বোখারি সোনানে আবু দাউদ সহি ইবনে হেব্বান সোনানে বাইহাকি মোসানুল কাবির ইত্যাদি সকল হারিসের সকল কিতাবে এই একই কথা এসেছে কোন শব্দেরও হের ফের হয়নি এটা ছিল রাসুল সাল্লু আলহি আসাল্লামের কাছে এসে আউ বাসুরাহুর দ্বিতীয়বার পালিয়ে এসে বলা কথা তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয়বার পালিয়ে এসে আউ বাসুরাহ আনহুর কোনো দিহাদের আলোচনা করেননি রাসুল সাল সালামের কাছে কোন জিহাদের অনুমতি প্রার্থনা করেননি এরপর নবী সাল্লু আলী ছিল এই আলী বললেন তার মায়ের জন্য আফসোস এটা আরবরা আবেগ প্রকাশার্থে বলে থাকে এটা আরবের মধ্যে প্রচলিত রাসুল সালু আলি সাল্লাম বললেন তার মায়ের জন্য আফসোস এটা তো যুদ্ধের ইস্ফুলিঙ্গ তার জন্য যদি কেউ থাকত এই ছিল রাসুল সাল্লু আলি সাল্লামের উত্তর উপরে উল্লেখিত সবগুলো এরপর আবু বাসি আলহু এই কথা শুনে বুঝতে পারলেন যে ওনাকে অচিরেই তাদের কাছে ফেরত দেওয়া হবে ফলে উনি বের হয়ে গেলেন এবং সিফাল বাহান নামক জায়গায় চলে গেলেন তাহলে শেখ ডাইফুল্লাহ কথার ব্যাপারে বলা যায় হ্যাঁ বাসির রাজি কে ফিরিয়ে দিয়েছেন তবে সেটা ছিল ওনার হিজরত করে মোদিনায় যাবার ব্যাপারে পরবর্তীতে আবু বাসির রাহুর জিহাদকে রাসুল সাল আলী সাল্লাম গ্রহণ করেননি রকম কোন ইশারা এই ঘটনায় পাওয়া যায় না তাই শাসক ছাড়া জিহাদে ডাক দেওয়া যাবে না এ ব্যাপারে ক্লিয়ার কাট এভিডেন্স রয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে আবু বাসি সাল আলী দুইবার ফিরিয়ে দেওয়ার কথা উল্লেখ করার কোন যাহেরত দেওয়ায় কিংবা রাসুল সাল আলী তার কথা গ্রহণ না করায় শাসক বা খলিফা ছাড়া জিহাদ করা যাবে না বলে প্রমাণিত হয় না বরং এই ঘটনা উল্লেখ করে এই দাবি করাই বাতিল ও বিভ্রান্তিকর বলে প্রমাণিত হবে কারণ এটা ছিল মোদিন এসোল্লা ব্যাপারে আর এই ব্যাপারে কোরআস রজল কদ আসলামা লাহি কবী আবি ইলা হতিন রিমা লিম ফমন ফাহরসল নবীন আবু সুহাইল হয়ে সাথে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে বেরিয়ে পড়ত সেই আবু মিলিত হতেন এমন কি তাদের একটি দল হয়ে যায় মনাকারী বলেন আল্লাহ শপথ তারা যখনই কোন কুরাইশ কাফেলার স্বামের উদ্দেশ্যে বের হওয়ার সংবাদ শুনতেন তখনই তাদের পথ আটকাতেন তাদেরকে হত্যা করতেন তাদের সম্পদ নিয়ে নিতেন ফলে কুরাইশাহ অতিষ্ঠ হয়েছে আল্লাহ ও আত্মীয়তার দোহাই দিয়ে রাসুল সাল আলহ্লামকে পত্র পাঠায় যেন তিনি আবুদ রদি আল্লাহমতাল আনহর সাথে কুরাইজদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করছেন তাহলে প্রশ্ন আসে একদল সাহাবা রবিআ আনহম একত্রে রাসুল সালু আলি শাসকের অনুমতি বা ঘোষণা ছাড়া খলিফার অনুমতি বা ঘোষণা ছাড়া এমনকি স্বয়ং রাসুল সাল্লু আলী অনুমতি বা ঘোষণা ছাড়া কুরাইশ কা করেছেন কারো এই দাবি করারও সুযোগ নেই যে রাসুল সাল আলী জিহাদের ঘোষণা দিয়েছেন কারণ তখন রাসুল সাল্লু আলী ওসাল্লাম কুরাইদের সাথে যুদ্ধ না করার চুক্তিতে আবদ্ধ ছিলেন আরেকটি ব্যাপার হলো যদি আবু বাসিব্লাহ আনহুর এই জিহাদ আল্লাহ রাসুল সাল্লু আলীহাসাল্লাম এর অপছন্দনীয় হতো তাহলে একদলা রাজি সাল্লাম এই পুরো সময়কালে নীরব থাকারই বা অর্থ নীরব থাকার অর্থ কি এটা নয় যে আবু বাসেব রাজি আহ জিহাদি কার্যক্রমের ব্যাপারে রাসুল সাল সমর্থন রয়েছে মোহতারাম হাজির তাহলে আমরা দেখলাম আউ্সি রাজি আল্লাহমতাল আনহুর গিল্লা জিহাদকে রাসুল সাল আলহিহ্লাম গ্রহণ করেননি এই কথার কোন ভিত্তি নেই রাজি আল্লাহ আহ কে দুই বার মদিনা থেকে ফিরিয়ে দেওয়ার কারণ ছিল হুদাইবিহার চুক্তি এর সাথে আবু বাসির তাল্লাহ গেরিলা জিহাদের কোন সম্পর্ক ছিল না মক্কা থেকে পরবর্তীতে যারাই ইসলাম গ্রহণ করতেন তারাই আবু বাসির রাজি আল্লাহ তাল্লাহ আহসাবাতে শরিক হয়ে যেতেন তার দলে শরিক হয়ে যেতেন রাসুল সাল্লু আলী সাল্লাম নৌমুসলিম সাহাবাদের এই কর্মকাণ্ডকে আবু বাসির রাজি আল্লাহ তাল্লাহ গেরিলা জিহাদকে শাসকের অনুমতি ছাড়া খলিফার ঘোষণা ছাড়া স্বয়ং রাসুল সাল্লু আলী ওসাল্লামের অনুমতি ছাড়া জিহাদকে নিষেধ করেননি বরং মৌনতা অবলম্বন করেছেন আর রাসুল সাল্লু আলী আসালামের গোচরীভূত ব্যাপারে তার মৌনত অবলম্বন মানে সেটা সেটা অনুমোদিত কথাগুলো বুঝার পর। আমরা দেখব আনহর গেরিনা জিহাদ কে শাসক বা খলিফার ঘোষণা ছাড়া জিহাদ বরং ইশারার মাধ্যমে উৎসাহিত করেছেন কুরারিদের সাথে সন্ধির কারণে সরাসরি উৎসাহিত করেননি ইশারার মাধ্যমে উৎসাহিত করেছেন असुल सोलह लउकान अल्लाह आहदन कथार उत्साहित करजार आलह फाथुल लउकान अल्लाह आहदन कथार व्याख्य लिखे قوله لو كان له أحد أن يمصره ويعازده ويماصره في رواية الأوزعي لو كان له رجال فلقنها أبو بصير فانطلق وفيه إشارة إليه بالفرار لألا يرده إلى المشركين ورمز إلى من بلغه ذلك من المسلمين أن يلحقوا به فاتح الباري ابن حزر أرثت যদি তাকে সাহায্য সহযোগিতা ও শক্তি যোগানের জন্য কেউ থাকতো ইমাম আউজাই রহমাতুল্লাহ আলহী রে কিছু লোক থাকতো আবু বাসির জন্য ইসারা ছিল যেন উনি পালিয়ে যান যাতে ওনাকে মুসিদদের নিকট ফেরত দিতে না হয় এবং এই খবর যে সকল মুসলিমদের কাছে পৌঁছবে তারা যেন তার সাথে গিয়ে মিলিত হন সুবাহ আল্লাহ দেখা যাচ্ছে আবু বাসির রিয়া এই ঘটনায় শেখ ডাইফুল্লাহ আমাদেরকে কেমন কথা বলছেন তার জন্য তার জন্য যদি কেউ থাকতো কথাটির বাকি অংশ উজ্জ্ব সাহায্য করবে আলীহির ব্যাখ্যাও সাইফুল্লাহর কথা সম্পূর্ণ বিপরীত ইভেন বাক্তাল রহমাতুল্লাহ আলহি সহি মুখারির ব্যাখ্যা একই রকম কথা বলেছেন তিনি বলেন কৌলহ আহাদুন আলহু আহাদী মাই সুরুহুয়ু ففهمها ابو بصير واخراجا الى سيفال بحر وجعل يطلب غره اهل مكه واذاهم حتى لحق به ابو جندل وجماعه شرح البخاري لابن البطل अर्थात لو كان له احد ليتك شاهده করবে ও রক্ষা করবে ابو بصير رضي الله تعالى عنه কথাগুলো বুঝলেন এবং سيفال بحر চলে গেলেন আর مكه باসিকে অতঃপর কিتو আক্রমণ করে শাস্তি الله تعالى عنه সহ म कर रसुल्ला इशारा करेहद के गलत और विभ्रांतिकर उल्लेख करते हजरिन आलोचना शेष पर्या নজদের অন্যতম ইমাম শেখ ইবনে করবহানের বিভ্রান্তি রদ করতে গিয়ে আবু বাসির রাজি আল্লাহমুর ঘটনা আলোচনা করেছেন ইবনে আবহান সে দাবি করেছিল ইমাম বা খলিফা ছাড়া জিহাদ নেই শেখ আব্দুর রহমান তার দাবি রোদ করতে গিয়ে আবু বাসির রাজি আল্লাহমুর ঘটনা আলোচনা করে বলেছেন لما جاء مهاجرا فطلبت قريش من رسول الله صلى الله عليه وسلم أن يرده إليهم بالشرط الذي كان بينهم في صلح الخديبية فانفلت منهم حين قتل المشركين الذين أتيا في طلبه فرجع إلى الساحل لما سمع رسول الله صلى الله عليه وسلم يقول وَيَلْ أُمِّهْ مِصْرَ حَرْبٍ لَوْ كَانَ مَعَهُ غَيْرُهُ فَتَعَرَّزَ لِعِيلِ قُرَيْشِ ইদা তিনি হিজরত করে চলে আসলে অর্থাৎ তিনি হিজরত করে চলে আসলে কুরাইশা হুদার সন্ধির শর্ত মোতাবেক সাল্লামের নিকট তাকে তিনি তাকে খুঁজতে আসা দুই মুশ্রীকে হত্যা করে পালিয়ে যান তিনি যখন শুনলেন রাসুল সাল্লি হস্লাম বলেছেন এটা যুদ্ধের ইস্ফুলিঙ্গ তার সাথে যদি কেউ থাকত তখন তিনি সমুদ্র উপকূলের দিকে চলে যান এবং কোন কুরাইশ কাফেলা সাম থেকে আসতে লাগলে তাদের পথ রোধ করতেন তাদের মাল িিয়ে নিতেন তাদের হত করতেন ফাস্তাল্লা হা হিমদুনা ল্লাহ হ আল সালাম লি আনাহম নু মাহ ফসুল ল ফিসুল লি আহম কানু মাহ ফিসুল আ ত ত ফাল কলা সল্লাহ ল আলহ সালাম আততম ফু তালি করেস লি আ কম অর্থাৎ তারা তাদের এই যুদ্ধে রাসুল সাল্লু আলী থেকে আলাদা বা স্বাধীন কারণ কুরাইশা তখন রাসুল সাল আলী ও সাথে তুক্তিতে আবদ্ধ ছিল এভাবে বাতিলের মাধ্যমে সত্যের বিরোধিতা করা থেকে আশ্রয় চাই শেখ আব্দুর রহমানের কথা এখানে শেষ তাই আমরা শেখ ডাইফুল্লাহ ও এই মতের অনুসারীদের কাছে বিনীত জানতে চাই আবু বাসী আল্লাহ ঘটনার ব্যাপারে আপনার বক্তব্যের সাথে উল্লেখিত ইমামদের ব্যাখ্যা ও উপলব্ধি মিলছে না কে বলেছিলেন তোমরা কুরেশদের হত্যা করে ভুল করেছ কারণ তোমরা ইমাম বা খলিফার দিনে নেই না অনুমানের বসরবর্তী হয়ে একদল সাহাবি জিহাদ নয় বরং সিরিফ ডাকাতি আর খুনা লিপ্ত এমন দাবি করা কি সাহাবিদের সামনে বেদবি হবে না এবংাম সন্তুষ্ট আল্লাহ সুবাহ আমাদেরকে সাহাবায়াম রাহু তনহমদের ব্যাপারে বদগুমানি বদ ধারণা করা থেকে হেফাজত করেন আমিনা আলহামী চ বিনল